নাইরে মাঝি শূন্য তরী কে ধরি বেহাল নাইরে রে মাঝি শূন্য তোরিকে ধরি বেহাল নাইরে রে মাঝি শূন্য তোরিকে ধরি বেহাল আয়ের ছুটে বই রাহাতে দেয় পাল আয়ের ছুটে বই রাহাতে দেয় পাল না মাঝি শূন্য তোরিকে ধরি বেহাল নাইরে মা শূন্য কো ছোট টাকার পিছু দুনিয়ার লবলালসা করবে তোমায় নিচু থাকো যদি ঘরের কোনে ছোট টাকার পিছু দুনিয়ার লোভ লালসা করবে তোমায় থাকো যদি ঘরের কোনে ছোট টাকার পিছু দুনিয়ার লোভ লালসা করবে তোমায় নিচু দুনিয়ার মায়া ভোল দুনিয়ার মায়া হলো সাজাও তোমার হাতে দেউরিয়ে দে পাল নাইরে মাঝি শূন্য তোর কে ধরি বেহাল নাইরে মাঝি শূন্য তোর কে ধরি বেহাল ছুটে বইটা হাতে দেউরিয়ে পাল আইরে জালিমের চামচারা সব মারবে তোমায় পড়ে মরনের ভয়ে তুমি যদি থাকো দূরে জালিমের চামচারা সব মারবে তোমায় পুড়ে তবে আর দেরি কেন তবে আর দেরি কেন খতম করো সবতালাল দালাল ছুটে বইটা হাতে দেয় পাল নাইরে মাঝি শূন্য তোর কে ধরিবে হাল নাইরে শূন্য তোর হাল আয়ের ছুটে বইটা হাতে পাল আয়ের ছুটে বইটা হাতে পাল আয়ের ছুটে বইটা হাতে পাল আইরে ছুটে বলতে হাতে দেউরি পা